মুয়াবিয়া হ্রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আল্লাহ দানকারী আর আমি বণ্টনকারী এ উম্মদ সর্বদা তার প্রতিপক্ষের উপর বিজয়ী থাকবে আল্লাহর আদেশ আসা পর্যন্ত আর তারা বিজয়ী থাকবে